অহদযুদ্ধের কাহিনী চলছে ওহযুদ্ধ কিছু মুসলমান কাপ আপনারা জানেন আবদুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে প্রায় তিনশো মিলে এক হাজার লোক ওহদের যুদ্ধে শরিক হওয়ার জন্য এসেছিল আবদুল্লা ইবিন উবাই বলল যে না আমরা মদিনার বাইরে যাব না মদিনের ভিতরে থাকি কিন্তু জওয়ান সাহাবিরা পরামর্শ দিলেন যে আমরা কি কাপুরুষ হয়ে গেছি নাকি আমরা বাইরে যাব কাফেরদেরকে মদিনায় আমাদের শহরে ঢুকতে দেব না বাইরে তাদেরকে মোকাবিলা করে তাড়িয়ে দেব পরে তিনি জওয়ানদের পরামর্শ অনুযায়ী ম্যাজরিটি পরামর্শ দিল সেদিকে চলে গেলেন তখন আবদুল্লা উবাই মোনাফেক একটা উশিলা পেয়ে গেল বলল যে আমার কথার কোনো গুরুত্ব নাই আমার পরামর্শকে অবহেলা করা হল সে তার সাঙ্গ মোনাফিক নিয়ে প্রায় তিনশো লোককে ফেরত নিয়ে ফেরত চলে আসুক আর গেল না বাকি থাকলো কত সাতশো দিকে নিয়ে তিনি চলে গেলেন যে সমস্ত লোকেরা মোনাফিকের কথায় ফেরত চলে আসছিল এবং এরকম মাঝে মধ্যে মোনাফিকরা যখন বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে বসে থাকে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে এরকম মোনাফিক মুর্শেক কাফেরদের পরামর্শ যদি মুসলমানরা গ্রহণ করে তাদের উস্কানি যদি শুনে তারা যে মুসলমানদের ক্ষতি করতে চায় মুসলমানদের ব্যাপারে হিংসা আছে এটা না বুঝে তাহলে মুসলমানদের অনেক ক্ষতি হবে আল্লাহ তালা বলছেন এই ইমানদার লোকেরা তোমরা কাফেরদের কোনো কথা শুনো না তারা তোমাদেরকে যদি বুদ্ধি দেয় আমাদের দিন ইসলাম কেমন হবে এটা যেন বুদ্ধি কি অমুসলিমরা দিবে মুসলমানদের বিষয়গুলো কেমনে চালাতে হবে এই বুদ্ধি কি কাফেরদের কাছ থেকে নেব মুসলমানরা নিবে কিন্তু অনেকে কাফরে পরামর্শ অনুযায়ী মুসলমানদের চালাইতে এরকম যদি করলে তারা তোমাদেরকে তোমাদের পথ থেকে সরিয়ে দেবে কাফেরদের বুদ্ধি শুনলে তারা আমাদেরকে ইসলামের উপরে থাকতে বুদ্ধি দেবে না সরে যেতে বুদ্ধি দিবে সরে রেতে বুদ্ধি দিবে মুসলমানদের উচিত যে তাদের কোরআন হাদিস যে তরিকার কথা বলে সেই তরিকার মধ্যে তারা চলবে তারা নিজেরা তাদের বুদ্ধি পরামর্শ করে পারস্পরিক পরামর্শ ভিত্তিতে চলবে কিন্তু কাফেরদের বুদ্ধি নিয়ে মুসলমানদেরকে নিজেরা চলা আর এদেরকে পরিচালনা করা দায়িত্ব নেবে না আল্লাহ আরেকটু বলছেন বালি মাউলা বরঞ্চ আল্লাহ তোমাদের মাওলা মাওলা অর্থ কি প্রভু বাংলা তরজমা করলে কিন্তু কথাটা ক্লিয়ার হয় না মাওলার অনেক ব্যাপক অর্থ যিনি তোমাদের একান্ত সাহায্যকারী ভরসার জায়গা তোমাদের কল্যাণকামী যিনি তোমাদেরকে উপকার করতে পারবেন তোমাদের কল্যাণ করতে যিনি সক্ষম তারই ক্ষমতা আছে এবং যিনি আন্তরিকভাবে তোমাদের কল্যাণকামী তিনি হচ্ছেন আল্লাহ কাছে আল্লাহর বুদ্ধি শুনো আল্লাহর বুদ্ধির বাইরে কাফারদের বুদ্ধি শুনো না আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম সাহায্যকারী মুসলমানরা সাহায্যের জন্য আল্লাহর কাছে হাত বাড়াবে আগে না মানুষের কাছে আল্লাহর তাই না আল্লাহর কাছে সাহায্য চাইবে মুসলমান বিপদে আপদে যুদ্ধ বিগ্রহে যেকোনো সময়ে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবে এরপর আল্লাহ তালা মুসলমানকে সাহস দিচ্ছেন শোনো তারা যে আল্লাহ তালার সঙ্গে অনেক শরীর জোগাড় করে নিয়েছে আল্লাহ যেগুলার পক্ষে কোনো দলিল দেননি প্রমাণ দেননি বিনা দলিলের প্রমাণে কেউ কোন রবিকে আল্লাহ তালা সন্তান বানিয়ে ফেলেছে কেউ বিভিন্ন তরিকায় বিভিন্ন মাহবুদ জোগাড় করে নিয়েছে আল্লাহ তালার অনেক আল্লাহর আন্দারে অনেক মাহবুদ আছে বলে তারা মনে করে এই যে বিভিন্ন শরীরগুলো বানিয়ে নিয়েছে এগুলো বানানোর কারণে আল্লাহ তালা এত অসন্তুষ্ট মুসলমানদের সঙ্গে যখন তাদের মোকাবিলা হবে রহমকল্লা আল্লাহ তালা কাফেরদেরকে অন্তরমিত আগে ভয় ঢেলে দেবেন এটা ব্যাপারে একটা হাতিস আছে নবী করিম সাল্লা বলেছেন যে আল্লাহ তালার একটি অপূর্ব পুরস্কার এই উম্মতের জন্যে যে উম্মতের ব্যাপারে কাফেরদের মনে বেশি বেশি ভয় কাজ করবে খুব ভয় থাকবে উম্মতে কোন সময় তাদেরকে পরাজিত করে দেয় এরকম একটা ভয় কাজ করবে এই ভয়টা যে আছে এটাকে বলা যায় মডার্ন ল্যাঙ্গুয়েজ এই ইসলামোফোবিয়া ইসলাম ইসলাম মনে ভয়ের কারণ হয়ে গেছে ইসলাম কি ক্ষতি করছে এসেছে ইসলাম ভীতি ইসলাম ভীতি ইসলামের ভয় এই যে ভয় এটা এখনকার জমানায় মনে হচ্ছে যেন এই ভয়টা তাদের দিলে নাই ভয়টা আমাদের দিকে চলে আসলো কিনা কিন্তু আসলে আল্লাহ তাদের দিলে এই ভয় দিয়েছেন কিভাবে আমাকে পাঁচটি স্পেশাল জিনিস দেওয়া হয়েছে বয়েস ইলান আল আহমারি আল সাদা কালো সবার কাছে পাঠানো হয়েছে এই নবী এশিয়ানদের নবীন আরবদের নবী নন কালোদের নবী নন ইউরোপিয়ান আমেরিকানদের নবীন দুই নম্বর আমার একজন জমিনকে পাক করার ব্যবস্থা পবিত্র হওয়ার ব্যবস্থা এবং মাসজিদ নামাজ পড়ার জায়গা হিসাবে অ্যালাউ করে দিয়েছেন কাবলি আমার যেন গনিমত মালকে হালাল করা হয়েছে আমার পূর্বে কারো যেন হালাল করা হয়নি মাস দূর থেকে আমার উম্মতের ভয় আর তাদের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সাহায্য করেছেন আমার উম্মত সাহায্য করেছেন এরপরে অতীত আমাকে সাফা হাতের এই দায়িত্ব আমার হাতে দেওয়া হয়েছে এই সুযোগ সর্বপ্রথম আমাকে দেওয়া হবে সমস্ত নবীদের সাফাতে আল্লাহ দিয়েছেন তারা আতের দরখাস্ত সাফাতে কিন্তু আমি আমার সাফা আতের কাজটা আল্লাহর কাছে দুনিয়াতে চাইনি ওটা আমি রেখে দিয়েছি আখেরাতে চাওয়ার জন্য যত লোক সেরেক না করে দুনিয়ার থেকে আমার উম্মতের যত উম্মতের যত লোক সেরেক না করে মারা যাবে সবার কপালে আমার সাফা করে তার কপালে ওনার সাফা হাত বরাদ্দ হবে খবরদার তাহলে সাফাৎ হারাই ফেলেন কতবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সাফাৎ হারিয়ে ফেললে বালিল্লাহ আল্লাহ তালা তোমাদের প্রভু তিনি সর্বোত্তম সাহায্যকারী এবং তিনি বিভিন্ন তরীকে সাহায্য করেছেন সানুলের মধ্যে ভয় ঢেলে দেব কারণ তারা আল্লাহ এবং নাজিল করা হয়নি নার তাদের ঠিকানা হচ্ছে জাহান্নামিমিন আর এটা হচ্ছে জালেমদের জন্য খুবই খারাপ একটা ঠিকানা ইদ তাহসু নাহম্ব ইদনি আল্লা তালা তোমাদের জন্যে আল্লাহর ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন তিনি বলেছেন যে তোমরা যদি আল্লাহর রাস্তা লড়াই কর আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ইন তানসুরা ইহানসুর কুম এই যে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ রসাহ বেরিয়ে গেলে দুশ্মনের মোকাবিলা করতে গেলে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন এই কথা আল্লাহ ঠিক রেখেছেন ওহোদের যুদ্ধে একটি ব্যাসকম হয়ে গেল কেন ওহদের যুদ্ধে শুরুতে আমি আমার ওয়াদা ঠিক রাখার জন্য সাহায্য নাজিল করলাম বিজয় এসে গেল প্রথম দিকে তোমরা তাদেরকে কতল করছিলে তারা তোমাদের হাতে প্রথম দিকে ওহদের যুদ্ধে হাতটা ইদা ফাঁসিল তুম তবে যখন তোমরা দুর্বলতা ভীরু তার আশ্রয় নিলে ও তা না যা তুমি আমার কথা মানার ক্ষেত্রে তারতম্য শুরু করে দিলে জিনিস এইটা বিজয় দেখানোর পরেও তোমাদের কি কারণে তোমাদের ভুলের কারণে নবী করিম সাল আলাম সাহাবিরা ওনার কথা শুনেন নাই কথা লঙ্ঘন করেছেন তার রেওয়ায় এসেছে আবদুল্লাহ ইমিনের রাজি আল্লাহ আনহুকে তিনি আমরা বলেছিলাম গত সপ্তাহে যে পেছনের দিকে একটা পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে একটু ফাঁক আছে এই জায়গাটা তিনি বললেন পঞ্চাশ জন সাহাবিকে আবদুল্লা ইবিনের নেতৃত্বে তুমি এখানে থাকো লাতাবাহু খবরদার এখান থেকে নড়ো না ইনরাহ আলহাবাহু যদি দেখো যে আমরা তাদের উপরে বিজয় অর্জন করেছি তাহলেও এই জায়গা ছেড়েও না এমন কি উল্টা তারা যদি আমাদেরকে হামলা করে তারা বিজয় লাভ করে তারপরে সাহায্য করতে গিয়ে তিনি বলেছেন এমন কি আমাদেরকে যদি এমন ভাবে হত্যা করা হয়ে যায় যে আমাদের লাশগুলো পাখি খেয়ে নিচ্ছে গোস্ত নিয়ে যাচ্ছে এরপরেও তোমরা খবরদার ওখান থেকে সরবা না যতক্ষণ আমি খবর না দিয়েছি কমান্ডার এই জনের এখন ওনার আন্দারে যে পঞ্চাশ জন আছে তারা বললো আলগানিমাফামাত চলো চলো ওই আমাদের ভাইরা তো অলরেডি বিজয় লাভ করে ফেলেছেন কাফেলের রানে ভঙ্গ দিচ্ছে তাদের মহিলারা জোরে পালিয়ে যাচ্ছে তিনি বললেন আনা সি তুমা ভুলে গেলা আল্লাহ নবী কি বলে গিয়েছিলেন যে আমার হুকুম সারা নুরবানা আমরা পরাজিত হলেও নাম বিজয় লাভ করলেও এই জায়গা ছাড়বে না সকল পিছনে ধাওয়া করি আর তারা চলে আসলো মাত্র ছয় জন কোনো কোনো রেবায়তে আসছে আর কোনো রেবাতে বেশি এক কয়েকজন মাত্র অল্প কয়েকজন থাকলেন আর বাকিরা ওদিকে চলে গেল শেষ পর্যন্ত তারা তো এই জগতে পিছন দিক থেকে খালেদিউনে বলিদের নেতৃত্বে তখনও তিনি কাফেরদের কমান্ডার হিসাবে আসেন ঘোষ আক্রমণ করে মুসলমানদেরকে সাংঘাতিক আক্রমণ করলেন আক্রমণের কারণে মুসলমানের বেদিশা হয়ে গেল কোন দিক থেকে আক্রমণ আসে টেনে পেলেন না সত্তর জন সাহাবি সেখানে শহীদ হয়ে গেলেন আর বাকিরা অনেকেই রনে ভঙ্গ দিয়ে পলায়ন করে চলে গেল এদিকে আবু সুবিধান খবর রটিয়ে দিল যে মোহাম্মদ মারা গেছে এই কথা শোনার পরে বাকি সাহাবিরাও সব বলল যে আর যুদ্ধ করে মহাম্মে শুনেছি তখন যখন চলে গেল এই সময় বখারি রেওয়ায়তে আসছে যে নবী করিম সাল আলাইস্লাম যখন এরকম পরিস্থিতি মোকাবেলা করলেন মোকাবেলা করতে গিয়ে তিনি ওনার সঙ্গে আর লোকজন বেশি থাকল না অল্প কয়েকজন মাত্র থাকলো মেজরিটি সাহাবিরা সত্যজন শহীদ হয়ে গেলেন আর বাকিরা তারা ছড়িয়ে পড়লো এদিক সেদিক চলে গেল আল্লাহ তালা সে কথা বলেছেন যে তোমাদের মধ্যে যখন এরকম ইখতলাপ হয়ে গেল তোমরা কথা মানলে না তোমাদের মধ্যে পরবর্তী পর্যায়ে বিজয় আসার পরে উল্টাটা ঘটে গেল এবং দেখা গেল অনেকে গণিমতার মারের লোভ সামলাইতে পারলো না মিন অমিন মিনকুম্মিয়া তোমাদের অনেকে দুনিয়া চাও আর কেউ কেউ অবশ্য আখেরা তো চায় বিজয় দিয়ে আল্লাহ বিজয়টা আবার তোমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেলেন সরাই নিলেন তাকে তোমাদের ভালো করে পরীক্ষা করে দেখেন যে বিপদ আসলে কে কে টিকে থাকো অনেকে টিকে থাকতে পারো নি আল্লাহ সেটা মাফ করে দিয়েছেন পরে অনেক সাহাবিতা অবাক করেছেন আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহ হুদুফত আল্লিন আল্লাহ মুসলমানদের মমিনদের প্রতি অনেক বড় তার দান অনেক বড় তার অবদান আল্লাহর অবদান মুসলমানদের প্রতি ইস না যখন তোমরা ভয় পেয়ে যারা সত্য শহীদ হয়ে গেল বাকি কিছু পালিয়ে গেল ভয় পেয়ে গেলো রণে ভঙ্গ দিল পাহাড়ি উপরে উঠে গেল ইস্তুস এদনা যখন তোমরা পাহাড়ের চূড়ায় উঠে যাচ্ছিলে ওলা তাল আলা আহাদি কেউ কারো দিকে তাকাও না খালি নিজের দান নিয়ে ভাগো এরপরে আল্লাহ তালা তোমাদেরকে দুশ্চিন্তার উপরে দুশ্চিন্তা চাপিয়ে দিলেন লেখাইলা এটা পরীক্ষা হয়ে গেল যে তোমরা কিছু যদি মিস করে ফেলো পরাজিত হয়ে যাও কোন সময় কষ্ট সম্মুখীন হতে হয় এটা যেন বেশি আফসোস না করো আর যেটা মিস করে কোন সময় বিজয় আসলো এখন চলে গেলো এটা যেন এত কষ্ট যেন না পাও আর এটা পরীক্ষা পড়ে গেলে যেন তোমরা আফসোস না করো অল্লাহ খাবির উম বি তোমরা যা কিছু করো আল্লাহ তালা সবকিছু খবর রাখেন তখন বিজয়ের শেষ মাথায় এসে পরাজিত সত্তুজন নিহত হয়ে গেল এই সময়ে তারা পরাজিত হওয়ার পরে আব্দুল জুবাই বলেন আমি বললাম তোমরা যাইও না আল্লাহ নবী আমাদেরকে ওয়াদা করে দিয়েছেন কাতিল এরা চলে যাওয়ার পরেই পিছন দিক থেকে হামলা করে জন শহীদ হয়ে যাওয়ার পরে ময়দানের পরিস্থিতি পাল্টে গেল সুফিয়ান ওদিক থেকে যখন দেখলো যে মুসলমানরা এখন আক্রমণে সে ফেরত দাঁড়ালো ও পাহাড়ের উপরে উঠে এখন সে ওখান থেকে ডাকে পাহাড়ের নিচে মুসলমানরা আর ওরা ছিল পাহাড়ের উপরে মক্কার দিকে চলে যাচ্ছিল ফেরত আসলো তখন দেখলো মুসলমানরা উল্টার দিকে মার খেয়ে কুপকাত হয়ে গেছে এখন সে তারা চিন্তা করে দেখলো আবু সুফিয়ান সে তাদের কমান্ডার ডাক দিয়ে বলে জোরে আফিল কমে মোহাম্মদ এই মুহাম্মদ কি এখনো বেঁচে আসেন বললেন চুপ করে থাকা কেউ কথা বলো না এখন জবাব দিও না ফল আফিল কমে আবি আবু আবি কুহাফা আবু বকর আছে নাকি না সেও মারা গেছে ফকাল আল্লাহ তুজিবুক তিনি বলেন যে এটারও জবাব দিও না তার মানে আবু সুফিয়ান খাতাব আছে নাকি না সেও মারা গেছে আবু সুফিয়ান জিজ্ঞাসা করলো তিন নম্বর কোয়েশন ইনাহা গুলাই কুটেলু আবু, তিন নম্বরটা আওয়াজ না পেয়েও বললো যে মনে হয় সবগুলোই মারা গেছে যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই জবাব দিতাম অমর নাফসাহু অমর এতক্ষণ চুপ করেছিল এখন পারছে না অমর রাজু আল্লাহ তাহলে আর পাললেন না অপেক্ষা করতে বললেন কাজাব তাইয়া আদু আল্লাহ আল্লাহর দুশ্মন তুমি মিথ্যা বলছ আবু সুফিয়ান বলে যাই হোক আমাদের হবল জিন্দাবাদ তোমরা মার তো খেলা ভালো করে মার ভালো করে খেয়েছ আমাদের হবল ঠাকুর বল আমাদের মূর্তি জিন্দাবাদ তার কারণে তার বিজয় হোক আজকে আমরা বিজয় পেয়েছি ফকাল নবী সালাম আজিবুহ রসুল বললেন এখন এটা জবাব দাও কলমান কি জবাব দেব ইয়েল্লা কুল আল্লাহ আল্লাহল আল্লাহ সবচেয়ে উঁচু সবচেয়ে শানদার আল্লাহর কাছে কিছুই নাইজাল বলে আমাদের মাহ সব হাতের কাছে দেখা যায় ওরজা আছে তোমাদের কি ওরজা আছে আমাদের মাওলা প্রভু সাহায্যকারী সবচেয়ে ভরসার স্থল তোমাদের ভরসার কোন জায়গা নেই সে আরো বলছে অন্যের আয়তে আসছে ইয়নবে বদরের মোকাবিলায় আমরা আজকে আরেকটি দিন পেলাম তোমাদের নীতি বদরের এক গত ছিল তোমাদের পক্ষে এবার এসেছে আমাদের পক্ষে। এক দিন মহিলাদের মতো আরেক দিন বাজ পাখির মত তার মানে একদিন মার খাওয়া লাগে আরেকদিন মার দেওয়ার সুযোগ আসে হামদালা বে হাম দালা ও ফোলান বেফোলান তোমরা আমাদের এক হামদালাকে বদরে শেষ করেছিলে তোমাদের হামদালা আমরা ওহদে শেষ করেছি অমুক কে মেরেছি তোমাদের অমুক কে আমরা মেরেছি তো অমুকের জনের মোকাবেলে আমাদের সত্যজনের মোকাবেলা এই কথা শুনার পরে বললেন লা কোনদিন সমান না তোমাদের শত্রুর আর আমাদের সত্যজনকে সমান মনে করো না আমাদের যারা সত্তর জন শহীদ হয়েছেন আল্লাহ এখন আজাবের মধ্যে ঢুকে গেছে তারপর আবু সুফিয়ান বললো যে দেখুন তোমাদের লাশগুলোর মধ্যে অনেক ক্ষত বিক্ষত বাবা অনেকগুলোকে অনেক বিকৃত করা হয়েছে আমি এটা ব্যাপারে কোন অর্ডার দেয়নি সে তো আবার তাদের কমান্ডার মনে সে এটা করিয়েছে না আমার তো আলাদা নাহি আহবাবলা সার রানী এই কথা শোনার পরে নবী করিম বলেন ফানাদারু দেখো দেখো তো কাকে কাকে তারা এরকম লাশ বিকৃত করেছে দেখতে পেল হামজা রাজিয়া আনহুকে ওনার লাশকে কলিজাত কেটে সব বের করে ফেলা হয়েছে আর একজন বললেন যে হিন্দ আবু সুফিয়ানের স্ত্রী গত সপ্তাহে বাই বলেছিলাম আবু জাহাদ স্ত্রী বোধ আসলে আবু সুফিয়ানের স্ত্রী পরে হিন্দু ইসলাম কবুল করেছেন এখন আমরা তার বিরুদ্ধে আর কোন হিংসার বুদ্ধি রাখবো না আবু সুফিয়ানা ইসলাম কবুল করে সাহাবি হয়ে গেছেন আফল্লাহ আনহুম আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিই যে হামজাকে হত্যা করেছেন ওয়া হাসি সেও ইসলাম কবুল করেছে হিন্দ সে এত সিরিয়াস হয়ে গেল সে তার কলজা ছেড়ে কামড় দিয়ে খাওয়া শুরু করল কিন্তু সে চাবাইতে পারল না প্লাস্টিকের মতো এটা চাবানো যায় না নবী করিম সালাম জিজ্ঞাসা করলেন যে খবর বললেন কিন্তু কতক্ষণ চাবা চাবি করে পরে রেখে দিল সে কামর দিয়ে একটা টুকরাও নিতে পারেনি কল রসুল্লাহ আকার সে কিছু খাইতে পেরেছে কলি কোনো অংশ চিবাতে পেরে সে খেতে পেরেছে কল দেখেছেন তারা বলে যে না খাইতে পারেনি আল্লাহ তার মানে কলিজার অংশা খেয়ে যায় মহিলা যদি নামে যায় তাহলে জ্বলবে হামজার অংশটাও তো জলা হবে এটাও আল্লাহ তাকে অ্যালাউ করবেন না হামজা রাজি আল্লাহ এই শাহাদাতামাজ পড়লেন জানাজা এরপরে আরেকজন সাহাবিকে নিয়ে আসা হলো ওনার পাশে ওনার জানাজা করলেন ওই সাহাবিকে হল হামদার হয়ে গেলেন আরেক সাহাবিকে আনা হলো হামজার পাশে আবার নামাজ পড়লেন তাকে সরানো হয়ে গেল আরেকজনকে আনা হলো এইভাবে করে সত্তর বার জানা দেওয়া হয়েছে সত্তর বারে হামদাকে রেখে দিয়েছেন যে জানা মধ্যে উনি যেন শরিক হয়ে যান নবী করিম সাল আলহাসাল্লাম যখন এরকম এই মাত্র হাতে গোনা দশ বারো জন ওনার পাশে আছেন বাকি সব সাহাবিরা ভেঙে চলে গেছেন ওই সময় একজন সাহাবি ছিলেন আনাস এ বিন তিনি বদর যুদ্ধের শরিক হতে পারেননি আল্লাহ যদি আল্লাহ আমাকে আমি শোধ করে দেব আল্লাহকে আমি দেখাই দেব যদি আল্লাহকে তৌফিক দেয় আমি কিভাবে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পারি আল্লাহকে নাস যখন অহদের ময়দানে সাহাবিরা অনেকের রণে ভঙ্গ দিলেন তখন তিনি বললেন যে আল্লাহ আমি দেখছি সাহাবিরা অনেকে চলে যাচ্ছে ফেলে যাচ্ছে না আল্লা আর আল্লাহ মুসলমান অনেকে রণে ভঙ্গ দিয়ে চলে গেলো এই অবস্থা থেকে আপনার কাছে আমি পানা চাই ওয়াকাবরা ইলে যা বিশ্রিক মুশ্রেক অপকর্ম থেকে আপনার কাছে পানা চাইফি তিনি নিজের অস্ত্র নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন তারপরে বলেন বললেন দেখেন দেখলেন শাহাজ কোন দিকে যাও এদিকে আসে ওহদের কাছ থেকে আমার কাছে জান্নাতের সুগন্ধ আসতেছে ওহ পাহাড়ের পাশে জান্নাতের সুগন্ধ পেয়ে যাচ্ছি আমি ওদিকে যাচ্ছি ফমাদ এরপরে তিনি অনেককে হত্যা করলেন অনেককে মোকাবিলা করলেন এরপরে তিনি নিজের শহীদ হয়ে গেলেন এমন শহীদ হলেন ওনার লাশ এত ক্ষত বিক্ষত হয়ে গেছে ওনার লাশ কেউ চিনল না যে ওনার লাশটা কোথায় বা এই লাশটা ওনার ওনার সিস্টার এসে একটা আঙ্গুলের মধ্যে একটা দাগ ছিল কোন রকমের সেই আঙ্গুলের দাগটা দেখে চিনতে পেরেছে এটা আমার ভাই আনা সেবিনের নদার তো উনি এরকম ওনার শরীরে ছিল প্রায় বেতন ও শ্যামান উন আমিন টানাওয়া দরবার রমিয়া বেসাহ ওনার শরীরের মধ্যে আশিটারও বেশি আঘাত ছিল তীর তরবাড়ি এবং বর্ষা এতগুলো এতগুলো মোকাবিলা করে তিনি এতক্ষণ টিকে ছিলেন পাশে এক সাহাবি সিরোন নাম হচ্ছে তিনি বলেন রসুল্লাহ সাল আলু আমার হাতে তীর উঠেই দিতেন আর বলতেন ছোট এর মে ফেদাক আবি অম্মি তুমি ছোট আমার পিতা মাতা তোমার হেদমাত কোরবান হয়ে যাক তুমি ছাড় এভাবে করে ওই সাহাবি ওনার কাছে থেকে সঙ্গ আর কি বলেন যে আমি ওহদের দিন দেখছি নবী করিম সাল্লাহ পাশে একজন সাদা পোশাকধারী লোক বাম পাশে আরেকজন সাদা পোশাকধারী লোক সাংঘাতিক লড়াই করছে ওনার পক্ষ থেকে যাতে আল্লা নবী আঘাত না পান আর এই দুইজন লোককে আমি আর কোনদিন ওহ আগেও দেখিনি পরেও দেখিনি আর কোনদিন এই দুজন কেছিল জিব্রাইল ওল আলহিম স্বয়ং খালাফ নামে কাফেদের এক লোক ছিল সে মক্কা থাকতেই প্লান করে এসেছে সে বলছেন লাইকুলান না রাসুল্লাহ সাল আলাইসাল্লাম যুদ্ধ থেকে রওনা করার আগেই বলে দিয়েছে তোমাদের কারো লাগবে না আমি দায়িত্ব নিলাম এই খবর খবর তিনি বললেন তোমরা চিন্তা কর না আমি তাকে শেষ করবো তো যুদ্ধের ময়দান ওহদের ময়দানে উবাই সে তার সমস্ত শরীরকে লোহা দিয়ে আবৃত করে নিয়েছে লোহার যে পোশাক আছে না একরকম আগের দিনের মিউজিয়ামে দেখা যায় এখন এগুলো পরে এসেছে যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে এবং তাকে না করতে পারে এবং যুদ্ধের ময়দানে এসে সে বললো হাম্মদ যে আমি যদি মোহাম্মদকে মারতে না পারি সে আমাকে মারবে আমি খবর পেয়েছি কারণ সে যে বলেছে আমাকে মারবে এটা তার মধ্যে অনেক ভয়ের কাজ করেছে ওই যে অনেকদিন আগে ভয় ঢুকিয়ে দেওয়া হয় সে খবর মক্কা চলে গেছে যে মোহাম্মদ বলেছে তাকে কতল করবে এই ভয়ে সে সমস্ত শরীরে লোহার পোশাক পরে এসেছে আফসালাম তারা অলবাই দহ তিনি দেখলেন যে তার মাথার উপরে যেটা থাকে হ্যাট জাতীয় কাভার করার জন্য এই অংশ আর নিচে হল এখান থেকে আরেক অংশ এই দুইটার মাঝখানে একটু ফাঁক আছে ভালো করে নোটিস এরপরে তিনি তার এখানে বর্ষা দিয়ে দিলেন আঘাত এই জায়গার মধ্যে খোঁচা দিয়ে দিলেন খোঁচাটা পরেই সে তার উঠছিল উঠ থেকে সে মানে কয়েকবার পড়ে যার উপক্রম আবার গিয়ে বসে যায় আবার আবার বসে যায় এরকম করছে কিন্তু এখানে এই আঘাতের কারণে কোন রক্ত রক্ত কিছুই নাই। তারপর কিন্তু সে সাংঘাতিক মানে উইক ফিল করছে এবং সে মনে করে সে হেভিলি আহত হয়ে গেছে তো আর সে নড়তে পারছে না তার সঙ্গী সাথে তাকে নিয়ে আসলো এবং সে গঙ্গরানো শুরু করেছে গরু জবাই করে দিলে যেরকম ভাবে গঙ্গরায় তার গঙ্গানি শুরু হয়ে গেছে ফুল ইন্নামাহাস তার সঙ্গী যারা আছে আর তোমার একটু সামান্য গুতা লেগেছে একটু রক্তও তো বের হয়নি এত গরুর মতো আওয়াজ করো কেন কি হয়েছে এত আনা তুবিহ রসুল্লাহ সে বলে যে আমার তো ভয় হচ্ছে সে যে বলছে সে আমাকে কতল করবে সেই কাজ নি হয়ে যায় ওইটা বইটা শুরু হয়ে গেছে আমার অবস্থা যে কি যাচ্ছে তোমরা তো টের পাওনা সিনমা কাল আল্লাহাদি নাসি বিয়াদিহি একটা কবিল যত লোক আসে আমার ব্যথাটা সবাইকে ভাগ করে দিলে সবগুলো মরে যাওয়ার কথা তাৎক্ষণিক ভাবে কি কষ্ট আমার হচ্ছে গোংরাইতে গোংরাইতে কিছুক্ষণের মধ্যেই সে জাহান নামের দিকে যাওয়ার জন্য মরে গেল এরপরে রসুল সালামের ওনার অবস্থা যেটা হয়ে যায় ওনাকে যখন তার আঘাত করতে থাকে সাহাবিরা অনেক চেষ্টা করলেন আছেন এর ফাকে আল্লাহ হয়েছে ওনার উনি আহত হয়ে গেলেন তারপরে তিনি বললেন আহত অবস্থায় আল্লাহ রাসুল্লাহ সাল আলহ্লাম যে আল্লাহর গজব যে এই জাতির কত বেশি হবে যারা আল্লাহ নবীর সঙ্গে এইরকম আচরণ করে বসে তারপরে এই ঘটনা বর্ণনা দিচ্ছেন আবু বারাবি আল্লাহন তিনি বলেন যে অহোদের যুদ্ধের কথা পরবর্তী পর্যায়ে তিনি আলোচনা করেছেন জাহাকা ইয়মন কুল্লুহুলি তলহা ওহদের যুদ্ধের ফজিলত যদি জানতে চাও এই যুদ্ধের সবচেয়ে মর্যাদা আল্লাহ সব দিয়েছেন তালহাকে তালহার মতো মর্যাদা কেউ পায়নি তারপরে তিনি বলতে থাকলেন যে কুন্তু দু আমিও প্রথম দিকে আমিও পালাই চলে গেছিলাম লাভি পরে ডাকশুনে ওনার কই যাও এদিকে আসো তখন ফেরত আসলাম আমি সবার আগেই ফেরত আসছি এসে দেখি যে ওনার পাশে একজন আছে ওনার পক্ষ থেকে দুশ্মনের মোকাবিলা করে ওনাকে সেভ করছেন ফাকুল তু যে বোধহয় তাল হাই হবে তুমি তাল হাই হও মনে মনে সেটাই তামান্না করছি যে আমার কপালে সেটা জুটলো না এমন কাছে থেকে আল্লাহ নবী ডিফেন্ড করা এরপরে পরে ওনার কাছে আসলাম এরপরে দেখি যে আরেকজনকে দেখা যাচ্ছে মোশের মাঝখান থেকে থেকে লুকিয়ে আল্লা নবীর কাছে চলে আসতেছেন পালিয়ে গেছিলেন তিনি হচ্ছেন আবু ওবাইদার রাহ আমরা দুজনে মিলে নবী কাছে দৌড়ে গেলাম গিয়ে দেখি অখাৎ কাসুরা তোর বা ওনার দাঁত ভেঙ্গে পড়ে গেছে রক্ত প্রবাহিত হচ্ছে মুখ থেকে অসহা ফিওয়জি চেহারা আহত হয়ে গেছে আমরা ওনাকে দৌড়ে গেলাম ওনার রক্ত বন্ধ করার জন্য হেল্প করার জন্য ফাঁকা আলাই কুমার কুমার ইরুদি তলহা তিনি বললেন আরে আমাকে বাদ দাও তলহা কে ধরো তলহাকে ধরো তলহা ওনার পক্ষ থেকে নিজের জীবন বাজি রেখে দুশ্মনের মোকাবিলা করেছে প্রায়োরিটি দিলাম দুজনে আমি এবং আবু বাবা যারা রাহাত আমি দেখলাম যে ওনার এখান থেকে এখন এই লোহাকে বের করতে হবে কারণ এখানে থাকলে উনি আরো রক্ত প্রবাহিত হবে এবং এটা পচে যাবে তখন তার অপারেশন থিয়েটার নাই আমি গেলাম যে আমার হাত দিয়ে না পালে দাঁত দিয়ে কামড়াই তুলব টান দিয়ে বের করে ফেলব লোহা ঢুকে গেছে অনেক দূর ফকালা আবুদা আকস আলি হাক্কি লিমা লাম তারাক্তানি আল্লাহর কসম দিলাম আবু বকর তুমি এই সুযোগটা আমাকে দাও তুমি তুলো না আমি তুলি সেফ হবে আস্তে করে দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়ে ফেললে মা আল্লাহ তখন তিনি দাঁত কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বের হয়ে গেল কিন্তু ওনার নিজের দাঁত খসে গেলাম আল্লাহ এটা করতে পারবো না আমাকে দাও কসম দিলে আরেকজনের কসম রক্ষা করা লাগে কিনা লাগে না রক্ষা করতে হয় তার কসম যেন না ভেঙ্গে যায় এই জন্য তিনি আর আবুকে আগালেন না তিনি দ্বিতীয়টা উঠাইতে গেলেন একই অবস্থা হয়ে গুলো বের করলেন কিন্তু ওনার আরো দাঁত পড়ে গেল আবুদা আমাদের মধ্যে সবচেয়ে বড় মানে সিদ্ধান্তের অধিকারী ছিলেন তিনি এই কারণে এটা করলেন যাই হোক তিনি সেই দায়িত্ব পেয়ে গেলেন সৌভাগ্য অর্জন করলেন এরপর আমরা ওনাকে নবী করিম সাল্লি সাল্লামকে আমরা ক্লিন করার চেষ্টা করলাম মা ফাতেমার আিয়া আনা সেখানে ছিলেন পিছনে তিনি ওনার আব্বার শরীরকে ধুয়ে দিচ্ছিলেন ধুয়ে দিচ্ছিলেন যত পানি দিচ্ছেন তত যেন রক্ত আরও বের হয় পানি দিয়ে ক্লিন করতে চান রক্ত আরও বের হয় তখন তিনি ওই যে খেজুরের টাটাই আছে যে খেজুরের পাখি খেজুরের পাতার পাখি ওইটাকে আগুনে পুড়ে সাই করলেন আর সেই সাই দিয়ে এখানে ধরলেন তখন রক্ত পড়া বন্ধ হলো এভাবে নবী করিম সাল্লিয়াল্লামকে নিয়ে আসা হল পরবর্তী পর্যায়ে তো ওই কাহিনীতে তখন আল্লাহতালা বলছেন যে তোমরা এরকম করলে যাতে করে আমি পরীক্ষা করে দেখলাম যে কিভাবে নবীর কথা না শুনলে কমান্ডারের কথা না শুনলে নেতৃত্বের কথা না শুনলে বিশৃঙ্খলা করলে ইখতেলাফ করলে উম্মতের মধ্যে এই মুসিবত আসবে সেটা দেখাই দিলাম ওহদের যুদ্ধে আল্লাহ মুসলিম মুসলমানদেরকে শিক্ষা দিলেন তাদের নিয়ম শৃঙ্খলা আনুগত্য মেনটেন করতে হবে বলা হয়েছে এখানে থাকো পঞ্চাশ জন এখানেই থাকো আমাদের গোস্ত পাখি খেলেও তোমরা আসবা না এই আনুকুত্য করে যেতে হবে এই মুসলিম কমানের জন্য এটা আল্লাহ শিখিয়ে দিলেন আর দুনিয়ার গণিমতের মাললোভ সামলাতে পারল না অনেকে এটাও আল্লাহ শিখিয়ে দিলেন আর নবী করিম সাল্লা সাল্লাম আহত হয়ে পড়ে আছেন অথচ কেউ কেউ পালিয়ে গেল এটাও আল্লাহ তালার কাছে বড় অপছন্দ ছিল কিন্তু আল্লাহ তালা বলে দিলেন যে ওলা কাদ আফা আনকুম যাই হর হয়ে গেছে আল্লাহ তালা তোমাদেরকে মাফ করো যে আবু সুফিয়ান বলছে যে আমরা আবার রেডি হয়ে আসছি তোমাদেরকে আবার অ্যাটাক করব অথবা তারা পরে পাল্টা কিছু অ্যাটাক করার চেষ্টা করেছে তখন মুসলমানদের দ্বারা অস্ত্র হাতে নিয়েছে অনেকে ঘুম ঘুম ভাবে এসে গেছে তো এর ব্যাখ্যা হয়েছে যে এই ঘুম ঘুম ভাব আসা নিরাপত্তার লক্ষণ এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি প্রতিানের লক্ষণ এটা আর এটা হচ্ছিল যারা প্রকৃত মোমেন কিন্তু মুসলমানদের ভিতরে তখনও কিছু মুনাফিক ছিল অতএতুল খাত আহম্ম হুম আনফুস হুম আর যারা মুনাফিক ছিল ওদের ভিতরে দুশ্চিন্তা এসে গেল ওদের চোখে ঘুম নাই। তো ঘুম এসে গেছে যারা এরা ভালো মুসলিম আল্লা তালা বলেন যে তোমাদেরকে মাফ করে দিয়েছেন পরবর্তী পর্যায়ে তোমাদের মধ্যে নিরাপত্তা আনার জন্য আল্লাহ তালা ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন সেই কাহিনী আরেকটু কথা পরবর্তী পর্যায়ে আসবে আজকে তো অনেক সময় হয়ে গেল আমরা এখানে শেষ করি ও হজুদ্ধের শিক্ষা আরেকটু বাকি রয়ে গেছে এটা ঈশ্বর আল্লাহ পরবর্তী পর্যায়ে আসবে